ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ্ন বর্ণিত হজ্জার সময় নবী সাল্লাহ আলাইস্লাম জিজ্ঞাসিত হলেন কোনো একজন বলল আমি কঙ্কনিক্ষেপের পূর্বেই জবে করে ফেলেছি ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ্ন বলেন তখন আল্লাহ রসুল সাল্লাহু আলু সাল্লাম হাত দিয়ে ইঙ্গিত করে বললেন কোনো অসুবিধা নাই আরেক ব্যক্তি বলল আমি জবা করার পূর্বেই মাথা মুন্ডন করে ফেলেছি তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বললেন কোনো ক্ষতি নাই